الله الله الله الله الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشخف الأنبياء والسيد المسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أمرا اسكي سورة الانفالي شابتورتكي پسطل الجنة أي ما دمئي أشكرتي سورة الانفالي تفسير شاب إن شاء الله আগামী সপ্তাহে আলোচনা শুনে আসছিলাম দিকে বা এই সুরার মধ্যে বদরের যুদ্ধ বদরের যুদ্ধের পরে বিভিন্ন রকমের কিছু নিয়ম কানুন মাসাইল গনিমতের মাল এ সংক্রান্ত সব বিষয় নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন এবং আপনারা তার সে কয়েক সপ্তাহে মক্কা থেকে আগত যারা বদর যুদ্ধে বন্দী হয়েছেন সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত তাদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে এবং এতে করে মদিনার মুসলমানদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শুরু করে তাদের কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধাও হবে আল্লাহ তারা শেষ পর্যন্ত এটাকে অ্যাগ্রি করে ফেলেছেন তারা মুক্তি হয়ে যায় যার জন্য ততটুকুন তার অর্থনৈতিক সংগতির উপরে মুক্তিপণ ঠিক করা হয়েছে যে বন্দির অবস্থা ভালো তার জন্য একটু বেশি মুক্তিপণ আর যার অবস্থা একটু মিডিয়াম তার জন্য মিডিয়াম একটু গরিব প্রকৃতি তার জন্য কম এভাবে করে একটা ফর্মুলা আল্লাহ পক্ষ থেকে আইডিয়া দেওয়া হয়েছে যার ভিত্তিতে রসল সাল্লা সাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন কার্যকরী হয়েছে তো তারা যে কিছু মুক্তিপণ দিয়ে দিল দিয়ে তারা চলে গেল কারো কারো মনে কষ্ট আছে এরা তো একসময় ইসলাম কবুল করবেন আল্লাহ তো জানেন যে আমাদের অনেকগুলো পয়সা দিয়ে মুক্তিপণ নিয়ে ফেললাম তার মধ্যে বিশেষ করে নবী করিম সালামের চাচা আব্বাসের কথা বিস্তারিত আসবে উনি কিন্তু অনেক রেওয়ায় তিনি ইসলাম কবুল করে ফেলেছিলেন কিন্তু প্রকাশ করেননি তো ওনার মনেও কিছু কষ্ট এসে যেতে পারে যে এতগুলো টাকা দিতে হলো তো আল্লাহ বলছেন নবী হে নবী আসরা। আপনাদের হাতে যারা বন্দী হয়ে আছে এবং তারা মুক্তিপণ নিয়ে মুক্ত দিয়ে মুক্তি লাভ করবে তাদেরকে আপনি কিছু খবর বলে দেন ই আলামিক আল্লাহ তালা যদি জানেন তোমাদের অন্তরে ভালো কিছু আছে মানে তোমরা ইসলামের দিকে আসবা ইসলামের কাজ করবা পরবর্তী পর্যায়ে এরকম কিছু ভালো তোমাদের অন্তরে যদি থাকে আর সেটা আল্লাহ তালা যদি জানতে পারেন থাকলে তো আল্লাহ জানবেনি আর না তো আল্লাহ তালা জানবেন কেন মানে না এটা জানবেন থাকলেও আল্লাহ জানবেন তাহলে এই ভালো দিন যদি থাকি অর্থাৎ দিন ইমান ইসলাম যদি তোমাদের ভবিষ্যতে ঠিক মতো হয় তাহলে ইম খাই মিমা উহকুম তাহলে তোমাদের কাছ থেকে মুক্তিপণ যেটা এখন আদায় করা হয়েছে এর পরিবর্তে তোমাদেরকে আল্লাহ তালা ভবিষ্যতে অনেক হায়ের দেবেন দুনিয়াদেবীর দিক থেকেও আখেরাতের দিক থেকেও যেগুলো তোমরা এখন দিয়ে মুক্তিপণ নিয়েছ এই জন্য বেশি আফসোস করো না মুক্তি পাওয়ার জন্য যে পণ দিয়েছ এটা যেন আর ভবিষ্যতে ইমান ইসলামের দিকে ভালো করে আসলে যুদ্ধ করতে এসেছিলেন এই অপরাধও আল্লাহ মাফ করে দেবেন তাহলে আল্লাহ তাদেরকে একরকম নসিহা করছেন এবং তাদের জন্য কিছু মেসেজ ছেড়ে দিলেন তারা যেন পজিটিভ একটা চিন্তা করার সুযোগ পায় অল্লাহ গাফুর রাহিম আর আল্লাহতালা হনে কাপুর ক্ষমা কারি রাহিম তিনি অত্যন্ত মেহরবান তিনি দয়ালু এটা হলো যারা পজিটিভলি সামনের দিকে আসবে তাদের জন্য তিনি সুসংবাদ দিলেন কিন্তু কিছু কাফের যদি চিন্তা করে যে মুক্তি মুক্তিপন্থ দিয়ে আসলাম এসে এখন আবার কিভাবে মুসলমানদের বের ভালো করে যুদ্ধ করতে পারি এগুলার সব প্রতিশোধ নিতে পারি এরকম চিন্তা যদি মাথায় রাখে এখন তো তার জীবন তো বেঁচে গেল তার তো অপরাধের কারণে তো তার জীবনটাই পাওয়ার কোন হক নাই আল্লাহ এবং তার তো মৃত্যু ছাড়া কোন উপায় ছিল না এসে যদি উল্টা আরো খেয়ানাত করে ফাদু ফিন হে নবী যদি এখান থেকে গিয়ে তারা আপনারা মোটামুটি তাদেরকে জানে ছেড়ে দিলেন জীবন নিয়ে ফেরত আসলো এটা সুক্রিয়া আদায় না করে আরো খেয়ানাদ করতে চায় আল্লাহ এবং তার রসলের বিরুদ্ধে আবার অস্ত্র ধরতে চায় তাহলে আপনি আর দুশ্চিন্তা করেন না বেশি কারণ এর আগেও তারা যথেষ্ট খেয়ানাদ করেছিল ফেনা মিনহুন আল্লাহ তালা তাদেরকে ধরেছেন ভালো করে বদের যুদ্ধে তাই না তো এইভাবে আগে যদি আল্লাহ তালা ধরতে পারেন আবার তারা এরকম দুষ্ট করলে আবার আল্লাহ ধরতে পারবেন আপনি বেশি অস্থির হবেন না আর করে জানেন এবং তিনি সর্বজ্ঞানী তোমাদেরকে কিভাবে সাহায্য করতে হয় কিভাবে কন্ট্রোল করতে হয় কিভাবে দমন করতে হয় এগুলো সব আল্লাহ তালা জানা আছে এখানে মুক্তি পণ ব্যাপারে একটি বিশাল ঘটনা এসেছে নবী করিম সাল্লা চাচার ব্যাপারে আব্বাস রাজি আল্লাহাম এখন ওনার ব্যাপারে যখন পরামর্শ হয়ে গেল তখন একজনে বললেন যে তিনি তো চার পেয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যে আব্বাস ভিতরে ভিতরে ইসলাম কবুল করেছে প্রকাশ করেন প্রকাশ না করলে তো আর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এটাকে প্রমাণ হিসেবে নিতে পারেন না কিন্তু ওনার মনে ছিল যে চাচাটা যেন বেঁচে যান মুক্তিপণ না নিয়ে তাকে হত্যা করা হবে এরকম সিদ্ধান্ত অনেকে নিচ্ছিল যে আল্লাহ নবীর চাচা ওনা তো বোঝা দরকার ছিল উনি কেন ওনার বিরুদ্ধে অচল হতে বদলে এসেছেন তাই না এটা তো একটা স্বাভাবিক যুক্তি মাথায় আসে তো ওনাকে ওনাকে ছাড়া যাবে না মুক্তিপণ নেওয়ার দরকার নেই ওনাকে হত্যা করতে হবে শাস্তি হিসেবে এটা অনেকের চিন্তা ছিল মুসলমানদের মধ্যে ওকে কিন্তু রসুল উল্লাহ সাল্লা আল তিনি বললেন কি সাধারণ কথা বলেছিলেন যে দেখো কিছু কিছু লোক আমি জানি বনি হাসিম থেকে এবং কোরআসের মধ্যে কিছু কিছু লোক তারা আসলে যুদ্ধ করতে চায়নি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চায়নি কিন্তু তারা বাধ্য হয়েছে অস্ত্র না তারা বলবে ও তাহলে তোমরা তাদের পক্ষে আসো না পক্ষে আসো জীবনটা যাবে এবং এই কারণে তারা হয়ে এসেছে এইরকম তারা যদি কেউ প্রমাণিত হয় তাহলে আহ তোমরা এরকম বনি হাসেমের বিশেষ করে লোকদেরকে পেলে কারণ বনি হাসেম ওনাদের প্রতি সিম্পিটিক এটা এই নয় যে ওনার গোষ্ঠী হওয়ার কারণে তিনি একটু পার্সিয়ালিটি করছেন কারণ বনি হাসেম তো ওনার গোষ্ঠী যেটা মক্কাতেও সেয়াব আবি তালেবে কতদিন তাদেরকে বয়কট করা হয়েছিল তিন বছর এবং অনেকে ইসলাম কবুল না করা সত্ত্বেও রসুল উল্লাহ সাল্লাহ কারণে তাদেরকে ওই বয়কটে ফেলে দিয়েছে আবু তালেব সহ মনে আছে তো সিরাতের মধ্যে কাজেই এই বনি হাসেম ইসলাম কবুল না করলেও আসলে রসুল উল্লাহ সাল্লাহ পক্ষে ছিলেন বরাবর এটা একটা তো স্বাভাবিক সেই কারণেই শুধু ওনার আত্মীয়বিধায় রসিরাম বলেন তারা ফেভার করেছে এই তাদেরকে ফেভার করার একটা স্বাভাবিক যেহেতু সবসময় আমাদের পক্ষে ছিল তোমরা তাদেরকে হত্যা করো না আবার বলেন ও মান আব্বাস এবং আব্দুল মোত্তাল হু আর যে আব্বাসকে যে বন্দী করে নাই সেজন্য তাকে হত্যা না করে চাপের কারণে বাধ্য হয়ে তিনি আসছেন এখন মুসলমানদের মধ্যে একজন একটি জজবাওয়ালা আছে ওনার আবু হজাইফিন তিনি বললেন তিনি ও মহাজের হিত করে এসেছেন ওনার ছিল। তিনি বলেছেন একটা কড়া মন্তব্য একটা অন্যায় মন্তব্য করলেন যে বণী হাসমকে ছেড়ে দেব আব্বাস কে ছেড়ে দেব তো আমাদের দ্বারা অন্য আছে বনি উমাইয়া বণী আব্দ শান্য যে উপগোত্র আছে এরা যদি ধরা পড়ে ওদেরকে হত্যা করা যাবে আর বণী হাসপকে ছেড়ে দেবে এটা তো ঠিক না হত্যা করতে হলে সবাইকে করতে হবে ছেড়ে দিতে হলে সবাইকে দিতে হবে এই যে দেখেন তো মানুষ এখন নবী করিম সাল্লা সিদ্ধান্তটা উনি যে কিসের ভিত্তিতে দিয়েছেন এর দূর হয়তো উনি এত উপলব্ধি করতে পারেননি তিনি বলেন যে আমাদের জ্ঞান গুস্বী আমাদের আমার গোষ্ঠীর লোকেরা মারা হবে আর বনী থাকবে তিনি এরকম একটা চলে গেলেন অনাত্র হত্যা করতে করব এটা তো কোন ইনসাফের কথা হল না অল্লাহ হল্লা কি হইলা আল জুমান্না হবে সাইফ যে আমি যদি তাকে পাই আল্লাহর কসম আমি তারপরে গলা আমি ফেলে দেব এই কথা বলে ফেলেন আবু মোটামুটি ভালো মুসলিম একটা অন্যায় মন্তব্য করে ফেললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই খবরটা নবী করিম সাল আলাই সালামের কাছে পৌঁছে গেল তিনি স্বাভাবিকভাবে ওনার তাই না এরকম হয় না মাঝে মধ্যে যাদের প্রতি আপনার আস্থা আছে তারা দেখা যায় একসঙ্গে আপনার কথা মানলো না আপনাকে যারা সম্মান করে মানলো না ফকল আর এরকম খাত বা তিনি বললেন ওমর আব্দুল খাতাব রাজার আলোকে নবী রিবাহ বললেন হে আবু হাফস সম্মান করে ডাকলেন আবু হাফস হচ্ছে আরব দেশে একজনকে সম্মান করে ডাকার জন্য তার নাম না ধরে ডেকে তাকে ডাকে যে আবু আহমদ আহমদের আব্বা আমরা দেশে বলি মাঝে মধ্যে আবদুল করিমের বাবা বল না সুলতানের বাবা খালেদের বাবা এটা একটা মানে সম্মানজনক আরব দেশে এটাকে বলে কুনিয়া নাম না ধরে তার পুত্রের নাম ধরে তাকে ডাকাটা একটা সম্মানের বিষয় তো ওই দিন তিনি বললেন নবী করিম সাল প্রথমবারের মতো আমাকে আবু হাফস বলে ডাকলেন সবসময় অমর খাতা বলে ডাকেন আজকে এখন ডাকলেন কি আবু হাফস খুব সম্মান দিয়ে ডাকলেন তারপরে দেখে বললেন কি মনে করো এর চা গদ এ জানি ফা আবা অাহু ফ্লাহাদ না ফাঁকা তিনি বললেন ইয়ার আসলে আপনি পারমিশন দেন ওই যে আবু হতে কথা বলছে আমি তার গরদান এখনই উড়িয়ে দিচ্ছি এ তো মোরাফেক হয়ে গেছে উনি কড়া কনক্লুশনে চলে গেলেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ অবশ্যই বলছেন না খবরদারে কাজ করা যাবে না উনি তো অবশ্যই অ্যালাউ করেন নাই উনি জানেন যে তিনি মোনাফেক হন নাই কিন্তু একটা জজ্বার কারণে বা নবী করিম সাল্লামের যুক্তিটাকে ভালো করে না বুঝার কারণে এরকম একটা অযাচিত মন্তব্য করে ফেলেছেন শেষ পর্যন্ত রসুল মানা করে তিনি করেই ফেলবেন এরকম কিন্তু করার কথা না কিন্তু মুরব্বীর সঙ্গে মাঝে মাঝে বেআকর আসলে করতে চান না কিন্তু বেদীকরণ আপনার ছেলে মেয়ে মাঝে মধ্যে এরকম আপনার সঙ্গে করে ফেলে হয়তো তারা পরে বুঝে না এ বাবা সামনে একটু বলে ফেললাম ঠিক হলো না আমার এটা তো ওনার এরকম হয়েছে তো আবু হাজাইফা বুঝতে পেরেছেন নিজে তিনি বলেন আবু হাজাই বলেন তিনি যে উল্টা মন্তব্য করেছিলেন যে যে আমি তখন থেকে আমি এত নিরাপত্তাহীনতায় ভুগছি যে আমি যে অন্যায় মন্তব্যটা করে ফেলেছি এটার পরিণতি যে আমার জন্য কি হয়ে যায় আল্লাহ কোন গদর মসিবে আমি পড়ে যাই আমি এটার জন্য এখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি যে কেন আমি এই মন্তব্য করেছিলাম ওনার অনুশোচনা তীব্রভাবে ওনাকে নাড়া দিচ্ছে দংশন করছে কষ্ট পাচ্ছে তখন তিনি বলেছেন আমি আল্লাহর কাছে তা মান্না করলাম ইকা ফেরাহ আর নিবে সাহাদা যে আল্লাহ অন্যায় কথার প্রায়শ্চিতের জন্য আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ আমি আমাকে সাহাদা দিয়ে দিন কোনো জায়গায় যে আমি যে অন্যায় মন্তব্যটা থেকে তাতে আমি ধুয়ে মুছে সাফ হয়ে যাই কারণ শহীদের জন্য আল্লাহ কি করবেন সমস্ত গুণা মাফ করে দিবেন শুধু কোন আমার মুক্তি পাওয়ার এই গুনার থেকে কোনো উপায় নাই আল্লাহ আমাকে যেন শাহাদা দিয়ে দেন এই তামান্না তিনি করতে থাকলেন ঠাকুর তেলে ইয়ম ইয়ামা আমাকে শাহীদ রাজি আল্লাহ আনু ঠিকই আল্লাহ তালা কবুল করেছেন এবং ইয়ামার যুদ্ধে রিদ্দার যুদ্ধ হয়েছে যে বিদ্রোহীরা মোসালাম আবু খলি পাওয়ার পরে যখন মিথ্যা করল নবী করিম ইন্ত মোহাম্মদ উদ্দিনী থেকে চলে গেছেন এখন আমি হলাম নবী এই জামানার নব্লা এবং অনেক মুসলমানদেরকে বিদ্রোহের দিকে নিয়ে গেল তাদের সঙ্গে যুদ্ধ হয়ে গেল ইয়ামামার যুদ্ধে অনেক সাহাবি শহীদ হয়েছেন সেখানে বিশাল যুদ্ধ হয়েছে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 কষ্ট লেগে গেছে এতগুলো টাকা দিয়ে মুক্তিপণ নিতে হলো এখানে আব্বাস আব্দুল মুতালেম নবী করিমস্লামের চাচা আব্বাসের বিশেষ ঘটনা এসেছে তিনি মোটামুটি ভালোই সম্পদ ছিলেন ওনার হিজত না করা অন্যতম কারণ অনেক টাকা পয়সা হয়ে যাবে এই তিনি তিনি ছিলেন তো হাদিস এসেছে অনেক সাহাবিরা বললেন আনসারী সাহিরা বললেন ইয় আপনার চাচা তো আপনার চাষা হিসাবে আমরা ওনার থেকে মুক্তিপণ না নিয়ে ওনাকে এমনি মুক্ত করে দি ফ্রি আপনার যেহেতু না পুরো না পয়সা তো আসে অসুবিধা কি উনি তো পয়সা মানুষ ওকে আর এভাবে অন্যান্য যারা আছে সবাই পয়সা দিয়ে মুক্ত হয়ে গেল কিন্তু আব্বাস দিয়ে তারা আনহু তিনি নবী করিম সাল্লাম কে বললেন ইয়ার তুমি মুসলিমান আমি তো ইসলাম কবুল করেছি ভিতরে ভিতরে আমার উপরে একটু ছাড় দিবেন না আলাইসালাম আল্লাহ আলম ইসলামিকা এখন আপনার ইসলাম কতটুকুন খাঁটি আমি তো জানি না তো আল্লাহ তালা জানেন কামাত যদি সত্যি আপনি এরপরে সবাইকে হুকুম ফর্মুলা দিতে হয় সেই পড়ে যান ইসলাম কবুল করে থাকেন এই টাকা মুক্তিবন্ধে দিচ্ছেন এটা আল্লাহ কাছে আপনি একদিন পাবেন দিয়ে দেন আমি তো এর বাইরে কোনো কিছু ফয়সলা দিতে পারছি না যেহেতু সমস্ত বন্দির জন্য একই নিয়ম আপনার জন্য একই নিয়ম কার্যকরী হবে আপনার মুক্তিপণ্ দিবেন তা না আপনার মুক্তিপণ দিবেন আপনার দুই ভাতি যা নাও আর আকিল কে নিয়ে দুই দুইজনের ধরা পড়েছে ওদের তো টাকা পয়সা নাই এগুলো আপনি দিবেন আরেকজন আছে আপনার সঙ্গে থাকে এত টাকা তো আমার কাছে নাই কত এত টাকা কিনে আসি এত টাকা কোথায় পাবো উম ফদল যে আপনি এবং আপনার যে ফজলের মা উমুল ফজল এই দুইজনে মিলে মাটি নিচে আসে না এবং দাফন করার সময় বলছেন টাকা মাটি নিচে রেখে আসে আপনি বদের যদি আসার সময় কিন্তু আপনি মারা যান কি না এই সমস্ত তাকে বলে আসছেন ফকুলা ইন যে আমি যদি এই সফরে গিয়ে সব সন্দেহ মরেই যাই আব্দুল্লাহ করে দিও এই যে এতগুলো টাকা রাখিয়াছেন না ওখানে এই তিনজনের জন্য নিয়ত করে এখন উনি আব্বাস বলেন রাসুল ইন্দিন আলম আল্লাহ রাসুল উল্ল আমি তো ভালো করে জানি আপনি তো আল্লাহ রাসুল শেষ পর্যন্ত ওনাকে এই মাল দিয়ে ওনাকে মুক্তিপণ আদায় করা হয়েছে তো ওনাকে লক্ষ্য করে এরকম যারা পরবর্তী পর্যায়ে ইসলাম কবুল করেছিলেন ফাতে মাকার পরে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা বললেন যে শোনো তোমাদের যে মাল দিয়ে তোমরা মুক্তিপণ নিয়েছ তোমরা যদি তোমাদের দিলে খায়ের থাকে ভবিষ্যতে ইমান ইসলামের দিকে আস তাহলে আল্লাহ তালা এই কত বেশি তোমাদেরকে দিবেন দুনিয়াতে দিবেন আখেরাতেও দিবেন তো আর সব এই যে যুদ্ধ করছিল এই গুণও মাফ করে দিবেন তো আর কি চাও এত আফসোস করো কেন তারা তো অনেকেই প্রায় সবাই অলমোস্ট কি করেছিলেন ইসলাম কবুল করে ফেলেছিলেন পরে তো এই আয়াত গেল এরপরে আল্লাহ তালা এখন বলছেন নিশ্চয়ই যারা ঠিক মত ইমানেছে হিজরত করেছেন কেউ যদি মুসলিম হয়ে মক্কায় পড়ে থাকে হিজরত করেনি তারা এই দলের অন্তর্ভুক্ত হবে না তারা ইমান এনে ইমানের দাবি পূরণ করার জন্য জাগা জমি টাকা পয়সা মাল দৌলত সব ছেড়ে মক্কায় চলে এসেছেন ওজাহ মদিনা চলে এসেছেন হিজরত করেছেন তাদের জান মাল নিয়ে আলাদা রাস্তায় লড়াই করেছেন এই দল মহাজির দল আর ওদিন আসারু আর যারা মদিনাবাসী আনসার জায়গা দিয়েছে মহাজের দের নিজের ঘর বাড়িতে বলেছে না, আমার ঘরের এই অংশ আপনি নিয়ে যান এখানে আপনি থাকেন আপনার বাড়ি ধন নাই আমার এই জায়গা জমি খ্যাত আছে এইটা আপনি এই অংশ আপনার এই খেতের গাছ কয়টা আপনার এরকম করে ভাগ করে দিয়েছে অনা সারু সাহায্য করেছে তাদেরকে মুহাজিদেরকে উলা হুম আউলিয়া বাদ এরা একই অপরের একান্ত আপন জন ঘনিষ্ঠ এই দুই গ্রুপ হচ্ছে মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ এবং কিন্তু এর বাইরে কিছু মুসলিম আসে গেছেন কেউ কেউ অন্য কোন কবিল আছেন কিন্তু ওইখানে থেকে গেছেন মদ্দিনা হিজরত করে আসেননি আর ইসলামের জন্য যখন বারবারে আক্রমণ হয়েছে এই যুদ্ধ জেহাজেও যোগ দেননি তাদের তারা আরেক দল মুসলিম ওদের কথা পরের অংশে আল্লাহ তালা বলছেন আর যারা ইমান এনেছে ঠিকই কিন্তু হিজরত করেনি এবং মোদিনা এসে মুসলিম জমাতের মধ্যে যোগ দেয়নি আলাদাই থেকে গেছে মোটামুটি তাদের ইসলাম আসে তারা না কিন্তু ত্যাগ করার মানসিকতা নিয়ে আসে নাই এরা দ্বিতীয় শ্রেণীর মুসলিম এদের কোয়ালিটি এত হাই নয় তো কাজেই তো তোমাদের তো তো এই যে গণিমতের মাল যেগুলো পাওয়া গেছে এগুলার অংশীদার কারা হবে যারা মদিনা থেকে যুদ্ধ করেছেন মোহাজির এবং আনসাররা আবার ওরা যদি দাবি করে বসে যে আমরাও তো মুসলিম আমাদেরকে একটু দিবেন না তোমরা ফাও নিবে কেমন কেমনি তাদেরকে এটা দেওয়া হবে না তারা যতক্ষণ হিজত না করেছে তারা মুসলিম হিসাবে থাকুক হাতটা ইহা জরু হাত কোনদিন তারা যদি হিজরত করে চলে আসে তাহলে তারা তোমাদের মতো হয়ে যাবে এসে গেল এলাকায় ততদিন তারা তোমাদের মত এই সব কিছুতে হিসা পাবে না কুমা হুম তবে তারা সেখানে থাকা অবস্থায় যদি কখনো অমুসলিমদের আক্রমণের শিকার হয়ে যায় আর তোমাদের কাছে সাহায্য চায় তখন অবশ্যই তোমাদের উচিত মদিনাবাসী মোহাজির আনসার যারা আছ ওই ব্যবসার সাহায্য করতে এগিয়ে যাওয়া প্রয়োজন বলতে তাদেরকে দুশ্মনের আক্রমণ থেকে রক্ষা করতে হবে এটা আবার তোমরা ছেড়ে দিও না তাদেরকে দুশ্মনের হাতে তবে ইল্লা আল্লাহ অন্য কোন কবিলার মধ্যে থাকে সেই কবিলাদের কবিলার সঙ্গে তোমাদের একটা ওই রকম কবিলার সঙ্গে যদি গন্ডাগোল লেগে যায় তখন অবশ্য তোমরা ওই কবিলার বিরুদ্ধে যুদ্ধ করতে যেও না কারণ একটা চুক্তি অলরেডি তোমাদের করা আছে তাই না একটা এখন অ্যাগ্রিমেন্ট হয়ে যায় আর লঙ্ঘন করা যায় না চুক্তি করলে আল্লাহ তালা কাছে চুক্তি ভঙ্গ করলে এই জন্য দায়ী হওয়া লাগবে চুক্তি নাই এরকম কাফের ভিতরে তারা বসবাস করলে ওরা যদি তোমাদের কাছে নির্যাতিত আর তোমরা যা কিছু করো এ সম্পর্কে আল্লাহ তালা খবর রাখে দেখেন সবকিছু আল্লাহ দৃষ্টিতে আছে আর যারা কাফের তারা একে অপরের সাহায্যকারী বিপদ আপদে তাই না তো আসলে তো সব কাফেরা একে অপরকে সাহায্য করে আর যারা মুসলিম তারা একে অপরকে কি করবে সাহায্য করবে এটা ইসলামের কারণে এই হক আছে কিনা আসে ওই সময় বিশেষ করে এই যারা অন্য জায়গায় মুসলিম হিসাবে আছে তাদেরকে একেবারেই কোনো সম্পর্ক রাখা যাবে না তাদের ভাবে খোঁজখবর নেওয়া যাবে না এটা নয় এটা তোমরা খেয়াল রাখো যেভাবে কাফেরা একে অপরকে সাহায্য করে তোমরা মুসলিম একে অপরকে সাহায্য করো যদি না করো তাহলে কি হবে জমিনের ফিতনা ফাসাদ অনেক বাড়তে থাকবে বাড়তে থাকবে বড় হয়ে যাবে এই জন্য মুসলমানদের দায়িত্ব যেখানে নির্যাতিত মুসলিমরা আছে কিভাবে তাদেরকে সাহায্য করা যায় এই যে আজকে বারবার মুসলমানদের উপরে কি নির্যাতন চলছে তাই না এখন তাদের ব্যাপারে এই মুসলিম করে পার্শ্ববর্তী দায়িত্ব তাদের ব্যাপারে নিরাপত্তার জন্য কিছু করা কিন্তু আহাই মুসলমান এই যে আমার অসুবিধা কি পাশের সব মেরে শেষ করে আমি তো খুব সাকি সুন্দর টাকা পয়সা সব আমার চলতেছে তো ওই যে মুসলিম যারা অন্যান্য কবিরায় হিজরত না করে বসবাস করছে তাদের ব্যাপারে আর যারা হিজরত করে আল্লাহ রাস্তায় যানমান খরচ করছে তাদের ব্যাপারে আল্লাহ তালা আবার বলছেন যারা ইমান এনেছে হিজরত করেছে এবং যার মাল দিয়ে আল্লাহ জেহাদ করেছে এবং যারা তাদেরকে জায়গা দিয়েছেন আশ্রয় দিয়েছেন সাহায্য করেছেন তারা উভয় এই হুমন মোমেন তারাই হচ্ছে হাক মোমেন্ট প্রকৃত মোমেন্ট আসল মোমেন্ট হাই কোয়ালিটি মোমেন্ট হচ্ছেন এইগুলো আর বাকি যারা আছে তারা এই কোয়ালিটিতে এখনো পৌঁছতে পারিনি এদের জন্য আল্লাহ তালার অবাধ মাঘ ফেরাত আল্লাহর ক্ষমা তাদের জন্য ইন্তজার করছে এবং রেস্কোন করিম সম্মানিত কত সম্মানিত রেজ্ক কত হাই কোয়ালিটির ফুড জান্নাতে দেওয়া হবে সেটা তাদের জন্য ইন্তজার করছে তারা হকদার ওই জান্নাত পাওয়ার উত্তম রেজেক্ট পাওয়ার যদি ভালো মুসলিম হতে হয় তাহলে এই পর্যায়ে আসতে হবে সেই খবর আল্লাহ তালা অন্য আশেপাশের কবিলার পড়ে থাকা মুসলিমদেরকে খবর দিচ্ছেন মাকুম ওই পরবর্তী পর্যায়ে যদি কেউ আবার এরকম করে যারা পড়ে আসে অন্যান্য কবিলায় বা মক্কায় তারা যদি এরকম ঠিকই ইমান আনে ঠিক মতো এই মহাজের আনসারীদের তারা বদল মিস করেছে ওহে যোগ দিয়েছে খন্দকে যোগ দেয় পরবর্তী পর্যায়ে তবুকে যাওয়ার কথা ওগুলোতে আসে তাহলে পরবর্তী লোকদেরকেও ফা মিনকুম এরাও তোমাদের মধ্যে সামিল হয়ে যাবে হিজরত করার পরে তোমাদের পের মধ্যে আসার জন্য তারা উপযুক্ত হয়ে গেছে তাদেরকে তোমরা অ্যাকমোডেট করে ফেলো এখন এই যে আনসার মহাজ এগুলা যদি হয় এখন নিজের আত্মীয় কি বাদ চলে যাবে নাকি তাহলে এখন আনসারীরা মহাজের কে দাগা দিয়েছেন তাদেরকে অনেক খবর রাখছেন এখন নিজের ভাই বোন থাকলে তাদেরকে কি ছেড়ে দেবেন নাকি আবার তা আল্লা তালা বলেন যে মহাজের দিয়ে মেহমানদারি করতে গিয়ে আবার নিজের আত্মীয় স্বজনকে আবার ছেড়ে দিও না বর্ধন করে ফেলো না তাদেরও হক আছে বলেছেন ওগুলো কে যেন আবার নষ্ট না সেটাও খেয়াল রেখো অনেক সময় এরকম হয় যে হয়তো ইসলামী কোন কাজের সঙ্গে জড়িত আছেন খাবার দাবার সবকিছু তার এই যে দিনী ভাই আছে তারেই খাওয়ায় আর নিজের ভাই উপর সাথে সেটার খবর নাই আমি এরকম দেখার সুযোগ হয়েছে যে কেউ দিনের কাজ করতে কোনো জায়গা থেকে আর সে খাবার দাবার পাক করে মা বাবার না খাওয়ায় ওই তার ওদেরকেই খাওয়ায় তো আবার এখন দেখা গেলো যে আপন ভাই আপন বোন আপন ভাতি যা গরিব অসহায় থাকলে তাদের হকাশে কিনা আছে এগুলা বর্জন করা যাবে না তাতে ব্যালেন্স হারিয়ে না ফেলে যে ওদিকে তা সব দিয়ে দিলে দিলা ওদিকে হক নষ্ট করে দিলা এটা যেন না হয় সেটাও তোমরা খেয়াল রাখো এটাও আল্লাহর কিতাবে নির্দেশ হুকুম আল্লাহ তারা সবকিছু সম্পর্কে সম্ম অবগত সব কিছু সম্পর্কে আল্লাহ তালা সব জান খবর রাখেন তিনি কে কি করছো একদিকে ছুটলা কি না দিনের কাজে পয়সা দিবা ভালো কত খবর কিন্তু তোমার আত্মীয় স্বজন যদি সব না খেয়ে মরে এটা ঠিক হলো না তাদের তো হক রয়ে গেছে এই ইসলামী জীবন জিন্দিগীতে দিনই কাজ করতে আসলে একটা ব্যালেন্স রক্ষা করতে হবে সেখানে আল্লাহ তালা গাইডলাইন দিচ্ছেন কারণ মানুষের মানুষের ব্যালেন্স রাখতে পারে না ব্যালেন্স হারিয়ে ফেলে তো এভাবে আলহামদুলিল্লাহ পঁচাত্তর নম্বর আয় এসে সুরা আল আনফানে শেষ হয়ে গেল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 चित अलमानारिक नदूर सजे दुबई सउदी आर और मिसर सह मध्यप्राच्य विभिन्न देश होते इिक पण्य सामग्री पाए पा पुरुष महिला और इसलमिक पोशाक ओ, गिफ्ट आईटेम सह सब इसलामिक बीता छाड़ा हजर जावय पाने होल और रिटिल दूटी सिक्स ए ग्रीन फिल्ड रोड लंडन इ वन वन जे फोन ओ टू ओ से आधुनिक